Assalamu alaikum warahmatullahi wabarakatuh Wa alaikum warahmatullahi wabarakatuh <coughs> Na'madun salli ala rasulihil karim amma baat Fa'a'uzu billahi min ash-shaytan rajim Bismillahirrahmanirrahim Fa'idha qudiyati s-salatu fa'antashiru fi'l-arud wa b'tagu min কীরকম শাহ মোহাম্ম আল্লাপাকে শুকর যে মামলায় কেম আপনাকে আমাকে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহের ফরজ হুকুমদুলিল্লা আপনাকে আমাকে ঘুমের মধ্যে রাখতে পারতেন কিন্তু ঘুমের মধ্যে না রেখে গাফলাতের মধ্যে না রেখে দয়া করে মায়া করে তার সামনে দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে আসলে আল্লাহ সামনে বান্দাকে যদি আল্লাহ সুযোগ না দেন। প্রেসিডেন্টের সামনে যদি আহ্বান না করা হয় তাহলে এমনিতেই কেউ যেতে পারে অনেক প্রোটোকল অনেক বাঁত অতিক্রম করে তার কাছে হাজির হতে হয় আকামুল হাকিম রব্বুল আহামি যদি না ডাক দেন তাহলে আসলে বন্দা কিন্তু তার সামনে হাজির হতে পারেন আল্লাফাক দয়া করে তার জামাতে সাথে আদায় করতে পারলে অর্ধরাত্র এবাদত করার সব আল্লাফাক আমল মেলেই খেতেন এশারের নামাজ জামাতে সাথে আদায় করতে পারলে বাকি অর্ধরাত্র এবাদত করার সহাব আল্লাহাক আপনার এবং আমন আমি খেয়ে দিবেন আশা করা যায় যারা এসা এবং আদায় করতে পারলাম গোটা রাত্র এবার আপনার এবং আমার একা একা নামাজ আদায়ের জামাতে নামাজ আদায় করলে পঁচিশ গুণ বেশি হয় কয় গুণ যত ভালো তার তত বেশি সব হইতে থাকবে মিটার বাড়তে থাকবে কি কথা ঠিক না এগুলো মনে রাখতে হবে যে ব্যক্তি চল্লিশ দিন সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে আল্লাহ তার জন্য রান্নাত এবং নেফাকির নেফাকির মোনাফিকের খাতার থেকে নামটা কাইটে দেবে মোনাফিকের নাম থেকে নাম কাটে দিবে। জামাতে নামাজ আদায় করতেই হবে বিনা অজরে জামাত তরব করাই যাবে না বিনা অজরে জামাত তরক করা মুনাফিকের আলামত আকিম সালাহ অনেক মুফাসিন কেলাম বলছেন আকিম সালাহ উদ্দেশ্য জামাতের সাথে নামাজ আদায় করা কায়েম করা ঠিক না জামাতের অনেক গুরুত্ব নামাজু আজকে পরিপূর্ণ নত হওয়ার বাস্তব এক ট্রেনিং করছে পরিপূর্ণ যে যাকে তাজিম করে তার কাছে পরিপূর্ণ হয়ে যায় আর শেষ দরজা হলো কি নিজের কপালটাকে হারাম অন্য কারোর জন্য কোথার থেকে আবার নতুন কি এর জন্য সেচ না একমাত্র আল্লাহ অন্য কার জন্য আল্লাহ সবচেয়ে বড় আমরা তার গোলাম এর জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল এটা সবচেয়ে সম্মানিত এই কপালকে আমরা মাওলার কুদরতির পাড় মধ্যে ঠেকাইয়া দিচ্ছি সেজদা করি ঠিক না সেচদা করলে আল্লাহ রব্বুল আলমিন বন্দার মর্যাদা বলন্দ করতে থাকেন উজা করতে থাকেন সেজদার মাধ্যমে বন্দা যত বেশি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারে অন্য কোনো এবাদতের মাধ্যমে এত নৈকট্য অর্জন করতে পারে না খুব ভালো মতো মনে রাখতে হবে এর জন্য জামাজ ছাড়া যাবে না জামাজের গুরুত্ব থাকতেই হবে মেসোয়াকের সাথে এক রাকাত নামাজ আদায় করলেছেন একাত বেশ কাম হয়ে গেছে সত্তর রাখাত এই মাত্র পড়লাম কয় রেখা সত্তর সত্তর কথা হয় এই একশো চল্লিশ নামাজের এই মাত্র হয়ে গেছে তাহলে এই সবগুলি আবার পঁচিশ গুণ কি কথা ঠিক না অনেকের মেসোয়াকের অভ্যাস নাই অনেকের দাঁত হ্যাংলা বাংলা মেসোয়াকে পরিষ্কার হয় না অনেককে দেখছি সামনে কথা বলা যায় না কঠিন মেসোয়াকের হুকুম তো আসছেই মুখকে পরিষ্কার করার জন্য পাক পবিত্র করার জন্য এমনকি নবী আলাই ফরমানের তাকিদ দিছে উঠা হয় এরকম অবস্থা ঠিক নাত এর মধ্যে সবচেয়ে নিচের ফসিলত ইমানের সাথে মৃত্যু দিয়ে দিবান অনেকের দাঁত হাংলা বাংলা আছে জন্য কম্পকে একবার দুইবার ব্রাশ করা চাই এটা আলা মেসোয়াঁকটা আলা কি সাফ করার যন্ত্র কিন্তু যাদের দাঁত ফাঁকা এই ফাকার মধ্যে কোন অবস্থাতে মেসো ডান্ডি ঢোকে না এটা খুব পরীক্ষা করে দেখছি এরপর আমরা কি করব দুইটা জিনিস ম্যাচো মধ্যে এটা কাঠ এটা একটা সুন্নাদ সাফের বস্তু আর এক সুন্নাদ একটা ম্যাচো মধ্যে দুইটা সুন্নাদ পাওয়া যায় সাফ করার আলাও পাওয়া যায় কাটো পাওয়া যায় আঙ্গুল দিয়ে যদি মেসোয়াকে নিয়ে আসতে কেউ ডলা দেয় তাহলে সেটা শূন্য তাদা হয়ে যায় তাহলে দেখা গেল আলা মানে সাফ করার যন্ত্র এই কথা ঠিক না এর জন্য এর প্রতি সন্দেহ থাকে উচিত কি এটা আমি সবসময় করি বাস ব্রাশ করার পরে একবার এরপরে ম্যাশওয়াক করিয়া নি। ব্রাশ করার পরে বাস আর কোনো সন্দেহই নাই আর কোনো সন্দেহই নাই। অনেকের দাঁত দেখা যায় ভিতরে ফাঁকা হয়ে গেছে হাংলা বাংলা ঠিক মতো ম্যাশওয়াক করে না ম্যাশওয়াকে পরিষ্কার হয় না ভিতরের সাইড এই নিচের সাইড পরিষ্কারও করা যায় না করতেও কষ্ট হয় এটা করলে অসুবিধা নেই কথাটা বুঝাতে পারিনি উদ্দেশ্য হল মুখকে পরিষ্কার বুঝাতে পারছি একতলাফ করিয়ান না আবার কথা ভালো মতো বুঝিয়ান বললে। মোস্তাক হা কেমন মধ্যে রওয়ায়ত যদিও এই রওয়ায়তকে অনেকে মৌজু পর্যন্ত বলছেন তাদের কথা ঠিক না ঠিক না সত্তর রেখাতে নামাজের সবাব হবে যাই হোক এই সবগুলি আমাদের মধ্যে আছে যারা এই কাজগুলি এই মাত্র আদায় করলাম কি কথা ঠিক না এইগুলো হলো নামাজের বাহ্যিক এরপর নামাজের ভিতরে কল্প কি ভিতরের ব্যাপারটা কি হুজুর খুশু খুজুর সাথে নামাজ আদায় করা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা দাঁড়ানো খেয়াল রাখা চাই এক আল্লাহ রলি তাকে প্রস্তুত হয়েছে আপনার নামাজের মধ্যে এরকম হাল হয় কিভাবে যখন আমি নামাজে দাঁড়াই তখন খেয়াল করে আমার সামনে আল্লাহ আছেন আমার ডাইনে জান্নাত মাছ পড়ি চল্লিশ বছর এই খেয়ালে সামনে আল্লাহ আছেন ডাইনে আমার জান্নাত বামে জাহান্নাম পুষ রাত দাঁড়ানো পিছনে আজ ডাইল ধাক্কা কারবার শেষ নামাজের মধ্যে খেয়াল সবচেয়ে দামিমু আমার নামাজের জন্য তার জন্য। যে নামাজের মধ্যে স্মরণই নাই সেটা কিসের নামাজ নামাজের হাকিকতাল্লাহ নিজেই পাতেন আকিম সলাতালি জিক্রি নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো আমার স্মরণের জন্য আল্লা গজালির রহমাতুল্লা বলেন যে নামাজের মধ্যে আল্লাহ স্মরণ নাই সেটা নামাজই না এই জন্য নামাজের মধ্যে খেয়াল থাকা চাই আল্লাহ খেয়াল দূর করে একমাত্র আল্লাহর দিকে কলককে ঝুকাতে হবে এক যুবকের হাতে ব্যথা হাত কাটতে হবে ডাক্তার পরামর্শ হাত কাটা ব্যথিত কোনো উপায় নেই সেই জমানায় মানুষকে বা কোনো অঙ্গ কাটতে গেলে মানুষকে বাঁধতে হইতো খুব শক্তভাবে এরপর কাটতে হইতো তখন ওই যুবক বলতেছে আমাকে বাদার দরকার নেই আমি যখন নামাজে দাঁড়ায় যাবো তখন আমার হাত কাটিয়ে য সে নামাজে দাঁড়ায় গেছে হাত কাটিয়ে নিয়ে গেছে কিন্তু ট্যাও করতে পারে নেই নামাজের হাঁকি কত আলির নামাজে দাঁড়াইছেন তীর উঠে এনেছে কিন্তু ট্যা করতে পারে নাই আমরা নামাজ পড়ি এর নামাজ আল্লাহি ভালো জানে কি অবস্থা হবে এর কারণটা কি এর মূল কারণ হলো আমাদের মধ্যে জিকির নেই জিকির এবং ফেকের এই দুইটা জিনিস আমাদের মধ্যে নাই না এখানে ভাই হবে কিভাবে সে বড় আনেম হতে পারে অনেক বড় মহাদিস হতে পারে মুফতি হতে পারে অনেক নাম করা হতে পারে কিন্তু কাছরার জিকুল্য রেজেকের সন্ধানে বের হয়ে যাও কিন্তু খবরদার মামলার জেকের বেশি বেশি করতে থাকে যারা সব জায়গায় মনে করেন মানুষ কামাই রোজগারের জন্য বের হয়ে যাবে কোথায় যাবে কৃষি কেতে নৌকায় রিকশায় ট্যাক্সিতে বিভিন্ন চাকরিতে বিভিন্ন ব্যবসা যে দোকানের মধ্যে এখন আপনি গ্যাসের কাজ করার জন্য সেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই পর্যন্ত কাদা কোরআন তীভাবে করবেন আপনি তো ঠিক মতো কোরআন তো লাখস্থও নাই দাওয়াত কীভাবে দেবেন সেখানে আপনি একা একা সেখানে আপনি জেহাদ কীভাবে করবেন সে জেহাদের মৌকাই তো নেই দান সাত করার মৌকা নেই কিন্তু সেখানে গেছেন কোন কিছু কামাই করার জন্য প্রশ্নটা কি করতে বুঝাইতে পারছি আপনাদেরকে আপনি তো বিভিন্ন বিভিন্ন সগোলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছেন এই জিকির দ্বারা কি জিকির আপনার উদ্দেশ্য নেবেন আমাকে বলেন আমি কথাটা বুঝাতে পারছি অনেকে আপনাকে ধোকা দেয় যে জিকির অর্থ যেখানেই আসে সেখানে বিভিন্ন অর্থ নামাজ আপনার যখন বিভিন্ন সগলের মধ্যে লেগে গেছেন বিভিন্ন কাজে সেই কাজের কোন অন্ত নাই শেষ নাই কোন শেষ নাই কোনো সীমা নাই কিন্তু আল্লাহ তো বেশি বেশি জিকির করো এই জিকির দ্বারা কি কথা ঠিক না হাঁটতে চলতে উঠতে বসতে মাওলার জিকির ছাড়া জিকিরে যে কি ফজিলত কি দাম সুবাহি আমি ওই সমস্ত থেকে বলবো তো পড়াইতেছেন। কিন্তু আপনি কি দেখছেন যা বলছে আল্লা ফ্কিয়াম আর দিবেন কোন দিন ইয়ুল্লাহ ইহু যেই দিন মহল্লবের আরসের ছায়া ব্যতীত সাত বিকদের ডাকিয়া ডাকিয়া আরসি নিচে জায়গা করিয়া দিবেন এর মধ্যে আল ইমামুল আদেল আল ইমামুল আদেল ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ বাদশা না আসলে ইমাম ইমাম নেতা কথা ঠিক না? যেমন আমরা মসজিদ ইমাম বলি তুমি আমার ইমাম শুধু বাদশাই ন্যায় পরায়ণ আদেল ব্যক্তি ইনসাফগার ব্যক্তি যে নেতৃত্ব প্রধান করে যদি সে নেতা ইনসাফ এবং আদালত বজায় রাখে কিনা ব্যাপক হাদিসটা হলো কি ব্যাপক যেমন বাবা সেলের নেতৃত্ব দেয় বড় ভাই ছোট ভাইয়ের নেতৃত্ব দেয় মেম্বার সাহেব তার ওয়ার্ডের মধ্যে নেতৃত্ব দেয় চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের নেতৃত্ব দেয় এমপি সাহেব তার এলাকায় নেতৃত্ব দেয় প্রধানমন্ত্রী গোটা দেশের মধ্যে নেতৃত্ব দেয় মা তার মেয়েকে নেতৃত্ব দেয় মালিক তার কর্মচারীকে নেতৃত্ব দেয় অর্থাৎ ব্যাপক শব্দ নিয়ে নেন ইমামুল আদেল যে যা কি নেতৃত্ব প্রধান করবে সে তার সাথে ইনসাফ করতে হবে ওস্তার ছাত্রকে নেতৃত্ব দেয় খবরদার তোমার ছাত্র হলি জুলুম করিও না তোমার ছেলে হইলি জুলুম করিও না তোমার কর্মচারী হইলে জুলুম করিও না ইন্নল্লাহ আল্লাফাকেন না মোহাব্ব করেন না আল্লাফাক রাহ ইনসাফ আদেল যে ইনসাফ করে তাকে করেন পছন্দ করেন কি কথা ঠিক না খবরদার জুলুম আল্লাহর কাছে সবচেয়ে কঠিন খবরদার রিকশায় চলেন ইনসাফ বজায় থাকা চাই কর্মচারী গ্রহণ করছেন ইনসাফ বজায় থাকা চাই আপনার অধীনস্থ আল্লাপকে আপনাকে মালিক বানাইছে খবরদার আপনার ব্যবহার করিয়েন না গরু ছাগলের মতো হুশ থাকে না মানুষের সাথে যেই ব্যবহার করে যায় চিন্তাও করা যায় না মুসলমানের গুণ না এটা বেমান গুণ হতে পারে কারুনের গুণ হতে পারে বড়। তুমি মোমেন আল্লাহ তোমাকে আল্লাহ কোন ব্যক্তিকে আলো সে নিশ্চয় ছায়া দিয়ে দেবেন যারা খালিয়ান এটা শুধু পাহাড়ের চূড়াই না অন্ধকারের মধ্যে একা একাই না অন্য কাউ খেঁদা খাবার জন্য না পাহাড়ের মধ্যে আছে খেয়াল অন্যদিকে আপনি খালিয়ান হইলেন না অন্ধকার কামরা মধ্যে একা একা আসেন কিন্তু খালিয়ান হইলেন না অন্তরের মধ্যে আল্লাহর খেয়াল পয়দা হয় নাই কিন্তু আমি জামাতের মধ্যে আসেন কিন্তু মোহিস মুফতি সাহেব কি জিকির সময় কি পানি পরছে হাজারো তরিক পন্তার বন্দারা যখন মালার জি শুরু করিয়া দেয় তাদের চোখের মনে হয় যে এই সমস্ত ভাইরা চরমাই পছন্দ করেন না আপনার চোখেই দেখতে পারেন না আমার নবী বৌসের সাত ব্যক্তিকে আল্লাহ আরো সে মিশে জায়গা করিয়া দিবে ঠিক না তুমি আর আ নোখের পানি অনেকের নাই শুখায় গেছে একসাথে শুকায় গেছে চোখের পানি কত যে দামি জিনিস চোখের পানি জন না সুখায় আবার হজরতো পাড়ি আসে না মনে ব্যথা আসে ব্যথা আসে ব্যাথা থাকলে ঠিক আছে অনেকে থাকতে পারে চোখে পানি নাও আসতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে কথা ঠিক না কিন্তু কলিজার মধ্যে ব্যথা এত দাম কে আমার ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ জাহান নামের ফয়সালা দিয়া দিবে তখন চোখের একটা প্রসম্পর্ণ মামলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ বলবে যে সমস্ত আল্লাহের বান্দা বান্দি তোমার বয় জাহান নামের এক ফোটা চোখের পাড়ি ফালাইতে পারবে তার উপরে তুমি জাহান নামের হারাম করিয়া দিবা चक्ु सकते नबी सत्य ना कि घटना डाक जिब्राइ रे गोटा कि मैदान मानुष कर खबर दिया दे ছেলে অমুক কে আল্লাফা চোখের একটা সাক্ষীর অনেক দামি জিনিস অনেক দামি জিনিস যারা চরম যারা কে পছন্দ করেন না হাজারো লক্ষ আছে যখন মৃত্যুবরণ করার আগেই দেখা যায় তাদের জারি হয়ে যায় হাজারো পরিমাণ বাবা হাজারো হাজারো হাজারো জবা দাদি অল্লাহ কল মা যেমনে যাবাল বলেন ইয়া মনে যাবার আগে আমি আল্লাহর হাইবের কাছে প্রশ্ন করলাম এর পরে আমি তার সাথে সাক্ষাৎ করতে আমল তোমার মৃত্যু এম তো অবস্থায় আসুক যেন তোমার জবানের মধ্যে থাকে এত ফুটান্ত পানির মধ্যে একটা জেতা পাখি যদি সারিয়া দেওয়া হয় ওই পাখি যার না সেখানে থাকতে পারে না সেখান থেকে বের হতে পারে উঠতেও পারে না থাকতেও পারে না ওই পাখিটার যেই পরিমাণের কষ্ট তার অনেক বেশি কষ্ট অনুভব হয়েছে ওই সময় কোন মানুষের দিলে আব্বাজ রহমতুল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইতেন ময়না পাখি তোতা কত সুন্দর কথা শিক্ষা দিছ মেহমান আসছে আব্বা আম অনেক সুন্দর সুন্দর কথা ময়না বলে তোতা বলে বাবুই বাবু বলে ঠিক না কিন্তু হিংস্র প্রাণী ময়নাকে আঘাত করে বাবুইকে আঘাত করে তোতাকে আঘাত করে তখন কিন্তু তোতা এই কথা বলতে পারে না মালি আমাকে আক্রমণ করছে আমাকে তুমি হেফাজত করে আমাকে বাঁচাও এই কথা বলতে পারে না তখন তার মূল শব্দ করলেই তারপরে শিখানো বলি বিপদের মধ্যে থাকে না যেরকম অনেক সাক্ষীকে অনেক কিছু শিখাইয়া নিয়ে যায় এটা বলবা সেইটা বলবো ঐটা বলবা সেইটা বলবা কিন্তু যখন ধমক দেয় সব ভুলে গেছে শিখানো বলি বিপদের সময় মনে থাকে না ভুলিয়া যায় শিখানো কলেমা মৌওয়ার সময় পড়া যায় না কলেমা কলবের মধ্যে সিটিং করো করো ফিটিং মধ্যে যদি কলেমা সিটিং ফিটিং করতেই পারো দেখবা বা কলেমা এমনিতেই বের হয়ে যাবে তোমার তালকিন দেওয়ার আগে তোমার কলেমা তোমার জবান থেকে বের হয়ে যাবে তবে আবার কেউ কলেমা না পড়লে তাকে খারাপ মনে করিয়েন না খবর না আর একজনকে বেশি ব্যতীব্যস্ত করিয়েন না কলেমা পরাবার জন্য এক বুজুর থেকে সময় কলেমার তাল কিন দিতেছিল কলেমার তাল কিন দিতেছিল তখন সে দুধকে সরাই আবার দুধকে সবাই আত্ম হয়ে গেছে ওটা নাকি আমি তাকে সরাইয়া দিতে আছে। এর জন্য খবরদার বেশি দেখা দেফি করা যাবে না মাওলার রহমাতের উপরে ভরসা রাখতে হবে ওই সময় মাওলার রহমাত উপায় না घुम मध्य से बर बरिया उठिया चिल्लैला सारा दिन बिल्ल ঘুমের মধ্যেও সে বাদাম বাদাম পুরা চিল্লাই ওঠে ঠিক যে ব্যক্তি জিন্দি তোমার মাওলা মাওলার জি কিরে জীবনবার জবানটাকে লড়াইতে থাকবে মৃত্যুর সময় তার জবান দিয়া মাওলার জি কির জারি হইয়া যাবে खेल खेल कठिन खेल सब चामी खेलिया बे खेलिया कथा सब खेल सुलो अल्लादुल्ला खेल करो আল্লাহ করে চাপাইতে থাকো চার জানু হইয়া জিকিরে বসবো ডাইন পায় বৃদ্ধ তার পাশের আঙ্গুলির দ্বারা বাম হাঁটুর নিচের কিমিয়া চাপিয়া ধরিয়া বসবো কেবলামুখী বসবো মৃত্যুর বড়া খাবা করবো পাঁচ বার দুর শরীফ পর্ব খেয়াল আল্লাহ রা পাঠাই আল্লাহ আমার দুরুদের জোয়াব দিতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিকে যখন জিকে বল্লাহ ইমানে জিকে বলল اللہ দিলে দিলে যার নাম আহ যাহা কিছু করে তার নাম এবারত আমি কারোর এবাদত করি না কার গোলাম করিনা আমি কাউকে মোহ্বত করি না আমি কাউকে ভালোবাসি না কাউকে আমি তালাশ করি না লা লা মাহবুবা ইতুবা ইহাদ বাবা রে নবিয়ালে সলা তু আসলাম আফজাল শিখে লা কথা মানিনা আল্লাহ কা আমি চলিনা আমার সবকিছু হুকুম একমাত্র মাওলার থেকে হয় আমি চলি মাওলায় আদেশ করছে তা আমি পালন করি আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবার খেয়াল কে চাপো কলকি আ प्रत्येक जिन परिष्कार कर हाथियार्ल मध्य जो मैला गिस्कार करवा कलब रेत मारा जा सबान छोटा लागान जब ना झाटा दिएकारा जिकिर कल परि सम्भव ना जो बेसिवलिक कर कारणिया करते तेहरा तुम्हारे स्पष्ट हो जाए जो बेसि परिष्कार करवा तेहरा तुम्हारे स्पष्ट देखा जात तुम्हार चेहर मध्य साफ तुम्हारे चेहरा परिष्कार आसबें ঠিক কলভটা ময়লা পরার কারণে অনেক জিনিস আমাদের কাছে ধরা পড়ে না কোনটা হাঁক কোনটা বাঁতেল কি করা উচিত কি করা উচিত না আমাদের মধ্যে ধরা পড়ে না যদি কলকাতা ঠিক মতো পরিষ্কার করি আমি মাওলার ভয় অর্জন করতেই পারি পাহাড়ের <San> দিকে পাহাড়ের দিকে হক এবং বাতিল তুমি আমি স্পষ্ট করতে পারি না এর জন্য কলভকে পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইলো মাওলা তুমি কবল করিয়া নাও মাওলানা জিকির এত দামি ওয়ান মাস ابن জাবাল রাদিয়াল্লাহু তাআলা নকল বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমাল আদামি মা আমাল আদামি মা আমাল আম মা আমাল আদামি যে বনিয়া দমের জের অন্য কোন জন্য আমরা মাওলার জিকির বেশি বেশি করতে হবে কবর আজাব থেকে নাজাত পাওয়া যাবে এই আমতের ময়দান আরো জায়গা পাওয়া যাবে যারা বেশি বেশি করে মামলার জিকির করবে তাদের মৌওয়াত ইমানের সাথে হইয়া যাবে যারা বেশি বেশি মামলার জিকির করবে কবরটা তাদের জান্নাতের বাগিচা হইয়া যাবে যারা বেশি বেশি করে জিকির করবে پانی تینارکر کر پوچھا پانی যাবে ہمارے ماؤلار এর জন্য জিকিরের কোন বিকল্প নাই জিকির করতেই হবে সব সময় এখন আমরা সবাই জিকির পড়ছিলাম চক্ষু বন্ধ হয়েছিল আবার যখন মাসদিন ডাক চক্ষু খুলিয়া নামাজে হাজির হয়ে গেছে মনকে উদরে বনে এমন একদিন হবে যেদিন চক্ষু চিরতরে বন্ধ হয়ে আসবে আর চক্ষু খোলা যাবে না दुनियागन कर गुरुस्थान मध्य कबर मध्य राखिया देवारबाई रहा कर मार्टी मार्टी मार्टी चापा और कथा बंधु कमार भाई कथा ऐले क्या मे কোথায় আমার ব্যবসা কোথায় আমার দোকান কোথায় আমার জমিন কোথায় আমার কোথায় আমার কোথায় আমার খাট সবকিছু নাই আমার দোস্তরাও নাই আমার দলের কেউ নাই সবাই আমাকে ফলাইয়া রাখিয়া সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে এখন আমি একে একে আহ কোথায় আমার আড্ডা দেওয়া সেই সাথে এমনকি স্ত্রী বলবে ভাইরা আপনারা ওর বাবার লাশ বাড়ির দরজায় দাফন করিয়ান না কারণ নতুন কবর থাকলে বাচ্চারা ভয় পাইবে তোমাকে আমাকে সময় এসে ঘরের মধ্যে তোমার আমার কবরের আমার কেউ জল নাই না উপায়টা কি হবে রে বাবা নবী আল্লাহ ফরমান কোনো না ফরমানের কবরের দুই পাশের মাটি এমন ধরে চাপ মারবে চাপের জোরে এক পাজের হাডিয়া আর এক এখন সাথী নয় সঙ্গী নয় কেউ নয় সব শেষ এখন আমি মাওলা কি যেন মাওলা আমার ডাকের সারা না দিয়া পার্ল বাবা রে খুব ভালো বুঝিয়া মাওলার কবরে যাইতে হবে কেউ মা ভূত না কিছু নাই টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমি নাই মেম্বারই নাই চেয়ারম্যান কিছু